وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم فشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام أما بعد يقول الله سبحانه وتعالى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات لهم عذاب يقول عز সম্মানিত উপস্থিতি শুরুতে শুক্র গুজার হচ্ছি যে মহান রব্বুল ইস্তাল মেহরবানি করা উপস্থিতি আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাডেমিক এবং বলা যেতে পারে যে মৌলিক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে দীর্ঘদিন থেকে আলোচনা শেয়ার করে আসছি বিষয়টি হচ্ছে ফ কথা বলছিলাম এবং অনেকগুলো আছে এর কিছু রুলস আছে এই রুলস গুলো নিয়ে আমরা কথা বলছি আপনারা জানেন যে ইসলামের বিধি ক্ষেত্রে যুগে যুগে ওলামাই কালামের বিভিন্ন এখতেলাফ হয়েছে আর এস্তেলাফ হওয়ার বিষয়টি আমি যেটা আপনাদেরকে বলেছি মানুষের পার্থক্যের কারণে তারক্য হতে পারে পার্থক্য হতে পারে ইত্যাদি ইত্যাদি সেগুলো অনেক কারণ রয়েছে তবে সঙ্গত কারণ রয়েছে সেটা হলো আল্লাহ সুবাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন মানুষের তবিয়তের মধ্যে মানুষের মৌলিক যেই তবিয়ত রয়েছে সৃষ্টিগত যেই স্বভাব রয়েছে স্বভাবের মধ্যেই একটু মতবিরোধের বিষয় মানে এর মধ্যে মানুষ আমাদের আলোচনার মৌলিক বিষয় নিয়ে আজকে আলোচনা শুরুতে দুইটি পয়েন্ট আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই পয়েন্ট দুইটি এজন্য দৃষ্টি আকর্ষণ করব এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এ আলোচনার আগে আর কেউ জানেন কোন রসুল কেউ এই দায়িত্ব দেননি নবী এবং রসুলদের দায়িত্ব হচ্ছে তারা রাস্তা দেখিয়ে দিতেন আর আল্লাহ হব্বুল আলমিনের হচ্ছে তৌফিক আমরা যে চুর্দিক দেখাই দিলাম আপনি ওই ওইদিকে চলে গেলে আপনি গন্তব্যে পৌঁছে যাবেন কিন্তু আসলে পারবেন না কারণ হাজার রকমের দস্যু যে কোনো মোড়েই আপনাকে কি করতে পারে দিকে নিয়ে যেতে পারে কিন্তু তৌফিকের দায়িত্ব আল্লাহ রব আলমিনের গন্তব্যে তিনি পৌঁছিয়ে দেন কোনো ব্যক্তিকে যখন রাস্তা দেখিয়ে দেন তাকে আল্লাহ সুবাহ তারা গন্তব্যে পৌঁছিয়ে দেন আল্লাহ রব আলমিন এই তৌফিক দেন একটি কারো হাতে নেই এর চেয়ে বড় কোন নামত নেই বুঝতে পেরেছেন কিনা এর চেয়ে বড় কোন নামত এই জমিনের মধ্যে নেই এখন হাজার রকমের মানুষের মধ্যে আসার কারণে আছি কি নাজিদগুলোর মিম্বরে যখন কথা বলে কোরআন এবং হাদিস বাদ দিয়ে নিজেদের পদ্ধতি কথা বলে দিচ্ছে আমরা কি দায়িত্ব থেকে মাহরুম হয়ে গেলাম কিনা এই ধরনের একটা সংকীর্ণতা লোকদের মধ্যে বিরাজ করতেছে এই সংকীর্ণতার কোন কারণ নেই কারণ এই জন্য নেই যেহেতু কালী শাষায় খুব কমকে বোঝায় মানে এমন সংখ্যা হবে যেটি উল্লেখযোগ্য নয় সুতরাং অস্থিরতার এখানে কোন কারণ নেই এখানে সন্দেহ পড়ার কোন কারণ নেই কারণ হলের আপনার বিষয় না কে কি করলো না করলো কে কি বক্তব্য দিল না দিল এগুলো কিন্তু ধর্তব্য বিষয় না আল্লাহ সুবাহ এই পৃথিবীর মধ্যে হৃদায়তের চেয়ে বরণে আমাদের নিয়ে আমি বলেছি আর এই অন্যতম দিক হচ্ছে আল্লাহর আল্লাহ আল্লাহর কুতুব কে কি বলেছে কোথা আর মানে উজু নাই গোসল নাই পরীপের কোন খোঁজখবর নাই এমন ব্যক্তির বক্তব্য নিয়ে নাচানাচি করছেন কারণ টি আদৌ চিন্তা করার সুযোগ এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা দিলে আমরা এবং সেই পথে পথ হেদায়তের পথাসুল ইসলাম এই জন্য সে সময় যখন এই ধরনের একটা অবস্থা তৈরি হবে এটি সংকটাপন্ন অবস্থা বিপদ সংকট অবস্থা তোমরা অচিরেই অনেক মত দেখতে পাবে বেশি যায়নি উসমান হত্যার মাধ্যমে মুসলমানদের হৃদায়তের চেয়ে বিভ্রান্তি রয়েছে অনেক বেশি ফলে হৃদায়তের পর থেকে বিচ্ছুত হয় একদল লোক ওই সময়ের মধ্যেই একদল লোক এমন চলে গেল যে শেষ পর্যন্ত আপনারা জানেন কোন সময়ের কথা বলছি এই আল্লাহ আলী আবি কালের মধ্যে পার্থক্য পঁচিশ থেকে ছাব্বিশ বছর মাত্র অনেক বেশি এই মধ্যেই এই বিশাল এই লোকগুলো যারা আল্লাহ যারা দেখেছে। এদের মধ্যে মুনাফেক লোকগুলো এমন আকারে পৌঁছে গিয়েছে যে পর্যন্ত এই পর্যায়ে নিয়ে গেছে তারা আল্লাহ রাসুল সালিসামের সাহাবি আলিফ নাবি তলে রামাতা তাকে আল্লাহ রাসুল সাল ইসলামের পরে মাহবুদ মেনে গিয়েছে আবার ওই গোষ্ঠী ওই লোককেই আল্লাহ ছিল সেখান থেকে আলো পেতে পারে নাই কিন্তু আল্লাহ সুবাহের মধ্যে ছিল না ফলে বিভ্রান্ত হয়েছে তাই আল্লাহ সুবাহ যাদেরকে হৃদায়তের আলো দিয়েছেন এই আলো দিয়ে সমস্ত সুনানিমাজা সুনানিজা তারপরে হাদিসের যত কিতাব আছে এগুলো সব পড়তে হবে না কারণ যদি তার আল্লাহ রব আলিনের কাছে হেদায়ত তারপরে হেদায় দিচ্ছে দলিলের নামে গাছ কথা থেকে। এমন দলিল দেয় যেমন মিডিয়া মানুষের কাছে চলে এসেছে ফেসবুক ওই সেই আর কি কি আছে আপনারা যারা এই বিষয়ে আছেন তারা বলতে পারবেন আমি সব কিছু জানিনা তো আমাদেরকে এখন শুধু লোকের মন করেছে অমুকে এই কথা বলেছে বলেছে মানে শেষ নেই এতলাফের প্রয়োজন নেই কারণ আপনি যত ইত্তলাপ করবেন তো সমস্যা তৈরি হবে আপনার মধ্যে তাকে তিনি অস্তিত্বের উপর প্রমাণ করার জন্য যুক্তিভিত্তিক একশো দলিল বের করেছেন একটি তারপরে একশো একটা অবস্থা মাঝে মধ্যে মনে হয়েছে আল্লাহকে আবার সৃষ্টি করলো কি এক জাহেদ মুফতির বক্তব্য কালকে শুনলাম বলতেছিল যে আজ তো আল্লাহর বাফলুক চিন্তা করেন মাথার মধ্যে অপ্রয়োজনীয় চিন্তা কেন তার ঢুকেছে কোন ধর কাত্ত নেই তাকে এই কথা বহস করার জন্য এই বিষয়ে আলোচনা করার জন্য তাকে তো কেউ বলে নেই কোনো নেই তোমার বক্তব্য দিয়ে দিচ্ছে যে বক্তব্য গুলোর কোন প্রয়োজন নেই রাজি একশো একটা অনেক বৃদ্ধা অনেক বয়স্ক মহিলা চিন্তা করলো যে কিরে আল্লাহ রব্বুল আরামিনের ব্যাপারে আমার এই আকিদা মজবুত করার জন্য একসটা দলিল বের করলাম আমি বৃদ্ধ মহিলা এই মহিলার মানে দলিল কোথাও কি সেটা একটু মহিলার কাছে মা আল্লাহ যে আছেন এর জন্য আপনার কি দলিল আছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য আল্লাহ আব্বুল আলমীর এর জন্য আবার দলিলের প্রয়োজন হয় কিনা আল্লাহবুল আলমিন যে মাত্র সষ্টা এর উপর আবার দলিল কি কিন্তু একজন তিনি একক তিনি সৃষ্টি করেছেন আর কোন দলিল প্রয়োজন নেই আল্লাহ রাবুল আলম যে এক আর কোনো প্রশ্ন হতো না আর কোনো প্রশ্নের দরকার তখন আফসুস করলেন সারা জীবন এই করলাম এই গবেষণা করলাম ফাধু কাজ করেছি অপ্রয়োজনীয় কাজ করেছি বিদ্যাভোগীর আখিরা যদি আমার আগে হয়ে যেত এই আঁকিরা মজবুত হয়ে যেত তাহলে আলম যারা আছে যারা কোরআন এবং হাদিসকে আসলে পড়েই না ফালতু নিজের প্রবৃত্তিকে প্রতিষ্ঠা করার জন্য উল্টা বক্তব্য দিয়ে লোকদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে আপনাকে বক্তব্য দিতে বললো কি আপনি দলিলের অনুসরণ করবেন আল্লাহ তার পরিচয় যেটা দিয়েছেন সেটাই পরিচয় আর অন্য প্রশ্ন আল্লাহ আল্লাহ রাসুলকে করার দরকার যদি প্রশ্নের প্রয়োজন হতো আমি স্পষ্ট করে বলছি যদি কোনো বিষয়ে প্রশ্নের প্রয়োজন হতো অবশ্যই আল্লাহ হবুল আলমিন তার রাসুল সাহবীদের কিন্তু এই প্রশ্ন করাতেছে কিনা কোরআন দলিলের জন্য খোলা হয়েছে আল্লাহ রাসুল সালুস্লাম অস্পষ্ট প্রের কাছে রেখে যান নেই উন্মাতের কাছে রেখে যান নেই সুতরাং যারা লোকদের মধ্যে আপনি স্বীকার করতে পারবেন না ধরা পড়ে যাবেন এখন আমাদের চোখ থেকে আলো নিয়ে যাবে আপনার চোখ থাকার পরে আপনি দেখতে পাবেন না তাহলে আপনি অন্ধকারের মধ্যে ওই হৃদায়তের পথ থেকে বিচ্ছিত হয়ে যাবেন শয়তান এবং হৃদয় তারা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে সতর্ক থাকত এবং সোশ্যাল মিডিয়া সহ যত মিডিয়ার মধ্যে এই বক্তব্যগুলো আসছে এই যারা এই সমস্ত কাজে নিজেদেরকে আপনি বুঝতে পারবেনা আপনি মনে মনে বলবেন বলছি ঠিক আছে কিন্তু জিনিসপত্র দেখে যে অনেক বিতর্ক এই সমস্ত কারণে লোকদের মধ্যে মানে বড় ধরনের কনফিউশন তৈরি হয়ে গিয়েছে আল্লাহ রাসুল সালের কাছে আল্লাহ রসুল ইসলাম আমরা কি আসলে হকের উপর আছি কিনা চিন্তা করেন ইসলাম গ্রহণ করেছে কোন তার। পরিস্থিতি অবস্থা এমন হাবুল আলমের পক্ষ থেকে সাহায্যের জন্য তখন নির্যাতন তাদের চলতেছিল তারা প্রকম্পিত হয়ে পড়ল সহস হারিয়ে গেল মনে করতেছিল আমরা তো মনে হয় হৃদায়তের উপর নেই আল্লাহ সাহায্য কেন আসতেছে না এই আল্লাহর দু হৃদায়তের এই দুঃশন যারা আছে তারা মূলত আল্লাহর নবীকে করার দিকে কি করেছে বিখণ্ডিত করে দিয়েছে কিনা নবীকে সমস্ত স্থাবর স্থাপর সম্পদ সবগুলো তারা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে সুতরাং এখানে হতাশার কোন কারণ নেই এটি পত্রাই এ ধরনের তখন তোমাদের উপর ওয়াজিব হবে তোমাদের উপর একেবারে অবলিগেটন বাধ্যতামূলক হয়ে যাবে সেটা হলো এই এক বিত হবে না দাঁতে কামড়ে ধরার মত করে ধরবে তাহলে তোমরা হ্যাঁ থেকে মাহুব হবে না এই জন্য আপনাদেরকে প্রথমে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু কঠিন অবস্থার মুখোমুখি সক্রিয় হয়ে যাচ্ছে যে আমরা হয়তো কোথাও মিস করে ফেলেছি বিভিন্ন ধরনের দিয়ে এখন থেকে মাহরুম করার জন্য বড় ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আর একটি আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকের আলোচনা এটি একটি হাদিস। তিনি বলেন বললেন এখন একটু ভালো করে বুঝেন খুব সুখ কথা হ্যাঁ এবং দিন আলো সব এক কথা সবটা একই জিনিসকে বোঝায় দিন যেটা সেটা হচ্ছে বুঝতে যারা নাই এবং যখন বললেন এই সময় এসে গিয়েছে ইহাদেশের ব্যাখ্যা রয়েছে যে সময়টা ঘনি এসছে এটা বোঝানোর জন্য রসুল সাল্লাম কারণ ওহি যখন নাজির হচ্ছিল তখন মূলত এলম উঠার সময় না তখন তো এলম আসতেছেন মানে আমাদের কাছে আসছে মানে এমন সময় কাছাকাছি হয়ে গিয়েছে যে এল উঠে যাবে খুব অল্প সত্য সময়ের মধ্যে উঠে যাবে এরকম একটা অবস্থা কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে মূলত আল্লাহ রাসুল বললেন আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক এটা জিনিস আমার বুঝে আসছে কিভাবে এবং এই কোরআন আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিচ্ছি আর আমাদের সন্তানরা মানুষ জ্ঞান নিবে এবং বংশ পরম্পরায় একের পর এক কি করতে থাকবে জ্ঞান চর্চা হবে তাহলে ওঠে যাবে কিভাবে বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলি একটি প্রবচন বক্সনা করার জন্য বলা হতো সকাল তুমি যেমন একটা প্রশ্ন করবা ঠিক হচ্ছে না পণ্ডিত যারা ছিল তাদের মধ্যে মনে করি তুমি এই প্রশ্ন করছো কোন বিধান নেইানদের কাছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এরপরে আমরা আজকের আলোচনার বিষয় চলে যাব মাধ্যমে এই প্রবাহ চলতে থাকলে কয়েক বছর পর মুসলমানরা তাদের পরিচয় দিতে হবে হিন্দুদের মাধ্যমে যে সংস্কৃতির কথা আমরা আজকে চর্চা করে যাচ্ছি মুসলমানদের সন্তানদের পরিচয় আর পাওয়া যাবে না ইসলাম এখানে থাকবে না কারণ আপনার ইসলাম যদি বলে থাকেন তাহলে আপনি মুসলমান মুসলিম হতে হবে ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম জানতে হবে অন্যথা যদি আপনি বলেছেন আমি মুসলিম আমাকে লোকেরা মুসলিম বলে এই পরিচয় দিতে পারে না মানুষ আমাকে মুসলমান বলে আমি আসলে মুসলমান তাদের জন্য আমার বক্তব্য নেই এ ধরনের মুনাফেকদের বক্তব্য ইসলামের মধ্যে দেয়া হয় নাই প্রয়োজন নেই তাদের ইসলাম যদি হয় তাহলে আল্লাহ রবিনের জন্য নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা ছেড়ে দেয়া তৌহিদ কে মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহরের বিধানের আনুগুপ্ত মেনে নেওয়ার মাধ্যমে মুসলিমের এখানে প্রয়োজন নেই এই ইসলামের কোন প্রয়োজন আপনার ইসলাম করতে আপনার কেউ বলেও নেই আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সলিমদের জন্য বক্তব্য যারা ইসলাম গ্রহণ করেছে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে তারা মুস্তিম সত্যিকার নির্দেশকে এরা আল্লাহ পূজা পর্বনে তাদের কোন অংশগ্রহণ ইসলাম কোনদিন বৈধ করেনি কোনদিন বৈধ করে কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখন মুসলমানরা বিভিন্ন ধরনের পূজায় লিপ্ত হয় মুসলিমও পরিচয় দিচ্ছে আবার পূজাও কি ঠিকঠাক মধ্যে কোরআন কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ আবহাম যেহেতু নিয়েছেন কোরআন হেফাজত করা হবে করান থাকবে কিন্তু কোরআনের বিধান থেকে আমরা আদৌ উপকৃত হবো না এখানে যারা আছে এর মধ্যে আশি পার্সেন্ট হল কনফিউজ এক দুই পার্সেন্ট আছে কিনা সুদকে হারাম মনে করে আল্লাহ ভালো জানাচ্ছে কারণ আমাদের আমরই জিন্দিগি দিয়ে আমরা সুদকে হারাম করিনি আমরা ধারণা করতেছি যে কোরআনের মধ্যে মনে হয় আল্লাহ তালা সুদ কে আরাম করেছে ঠিক এমনি ভাবে দেখবেন যে পর্যায়ে গিয়ে আসক্তিকার অর্থে আমরা মুসলমানরা নিজেদের পরিচয় ওই ইহুদি এবং খ্রিস্টানদের পরিচয় রয়েছে সেই পরিচয়ের মতো হয়ে যাবে কারণ ইহুদি এবং খ্রিস্টানদের এই দিন কিন্তু আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে অবতীর্ণ নিয়ে এসেছে যেহেতু থাকা সত্ত্বেও তারা তাও আর গ্রহণ করতে পারে নাই তার থেকে সরে গিয়েছে এই প্রবাহে যখন সারা পৃথিবীর বিভিন্ন ধরনের পূজা পার্বণ সংস্কৃতি তারপরে আপনার এই সমস্ত সংস্কৃতি সাতটা আপনাকে বন্য পশু বনে করছে যেহেতু আপনার তারা নিজেরা বন্য পশু হয়ে গেছে তখন বন্য পশুর চরিত্র আপনাকে শিখাচ্ছে আপনাকে হাত দোয়া শিখায় হাত দোয়া দিয়ে তারা মনে করছে আপনি বন্য পশু হয়ে গেছেন তাদের মতো এখন আপনাকে হাত দিবস দিচ্ছে তারপর বন্য পশু যেহেতু হয়ে গেছে ভালোবাসার ট্রেনিং দিচ্ছে আপনাকে ভালোবাসা দিবস মানে কি তারা কি মনে করতেছে আপনাকে আর আমাকে কত বুঝে আবিষ্কার করবে আর সেগুলো মুসলমানরা আমরা অন্তর্শন করব দক্ষিণের বিষয় তোমাদের পূর্ববর্তী এই সমস্ত লোকেরা অতিবাহিত হয়ে পদ্ধ হয়ে গিয়েছে যদি তাদের কেউ গিয়ে ঢুকে তোমরা ঢুকানোর চেষ্টা করবো সেই ঠিক একই দশা সমস্ত আপনারা সেখান থেকে নিয়ে আসতেছেন চোখ দুইটা শুধুমাত্র না দেখার জন্য অপবিত্র নাপাক বস্তু দেখার জন্য আরব্য এক কবি বলেছেন যে মাছির মতো করেছি জিনিস কোথায় পাওয়া যায় মরা জিনিস দুর্গন্ধময় জিনিস কোথায় পাওয়া যায় সেটা তারা বের করছে এটা আমাদের এখন অভ্যাস হয়ে বলে তারা আমাদেরকে কাজে লাগিয়ে আমাদের যে সংস্কৃতি আমাদের যে মূল্যবোধের মধ্যে তারা তো দূরের কথা তারা একদল অজয়ের কে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে আর একদল কি করেছে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে অথচ তাদের কিতাবের এর নাম গুনতেও কোথাও নেই এক সময় হয়তো আমাদের জাতি কোরআন এবং হাদিসের যে সংস্কৃতির নির্দেশনা রয়েছে সেগুলো ভুলে গিয়ে আমরা মুসলিম পরিচয় দেব কিন্তু ইসলামের কিছু আমাদের মধ্যে থাকবে না যেভাবে আমরা হাজার রকমের সংস্কৃতিকে হাজার রকমের মাতার মধ্যে টুপি দিয়ে গিয়ে আপনি ওই রমনা বটমূল কি করতেছেন আবার এর মধ্যে দেখি যে একজনের উপর কাপাড়াও আছে রিজাইন করতেছেন ইসলামের সাথে এ ধরনের কর্মকাণ্ডের আদৌ কোনো সম্পর্ক নেই আমি তাদের সম্পর্কে বলছি না যারা ইসলাম সম্পর্কে জানে না তারা মুসলমান নিজেদের অস্তিত্বকে পরিচয়কে ডিস্টিং করতে পারে যারা আমার নবীল ইসলাম এই বিষয়ে সরাসরি বক্তব্য দিয়ে গেছেন বক্তব্য রয়েছে এগুলো কোন ফালতু কথা নাই প্রত্যেকটি বক্তব্য রয়েছে আমাকে আমার নবীলাম সব বিষয়ে জানিয়ে গেছেন আলোচনা আমরা নিয়মিত যে আলোচনা শুরু করেছি আপনাদের সাথে বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন আমরা কোন বিষয় নিয়ে সর্বশেষ আলোচনা করেছি একজন হেল্প করতে পারেন কে খেয়াল আছে কার সেটা খেয়াল আছে কার কে বলতে পারবেন আমরা আলোচনা করতেছিলাম ওই সমস্ত মাসাইলের ব্যাপারে যে সমস্ত মাসাইলের ক্ষেত্রে এবং দলিল বিপরীতে গ্রীষ্মে যদি কেউ গিয়ে এখতলাফ করে তাহলে তারা এইটুকু হচ্ছে প্রবৃত্তির অনুসরণ কারণ যেমন একটি বাচ্চারা সম্পর্কে আমরা উদাহরণ দিই এখানে কিন্তু এগুলো উদাহরণ দিচ্ছি খেয়াল রাখবেন এখানে কিন্তু আমরা কোন মাছারা নিয়ে আলোচনা করি না এটা কিন্তু খুব মানে আলোচনা তো ফলে এখানে আমরা উদাহরণ দিচ্ছি যে ব্যক্তি না কিতাব তার সলাতি হল দুই প্রকার একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে কি হাদিস রসুলের হাদিস এই দুইটাই হচ্ছে মূলত এই হাদিস এসেছে এখন যদি কোনো ব্যক্তি এসে তার নামাজ তাহলে সে এই হাদিসটাকে মেনে নিউ কিনা মনে করেন এই হাদিসটাকে সে মেনে নিয়ে নেই হাদিসের বিপরীতে ইস্তেহাদ করার আগ তার কোন সুযোগ নেই আরেক দলিল উপর নির্ভর করে কি করেছেন ইস্তেহাত করেছেন যে দলিলটু মূলত সরাসরি এই বক্তব্য বুঝায়নি অথবা বক্তব্য আসেনি তারা অন্য একটা দলিল পেয়েছেন পুরাণে মধ্যে তখন তারা এই আয়াত দিয়ে দলিল পেশ করেছেন হয়তো তাদের কাছে এই হাদিস ছিল না ফলে তারা গবেষণা করেছেন যেহেতু কোরআন তেলাওয়াজ ছুটছে তার চুপ থাকাটাই উত্তম এই নস এই দলিল পাওয়া না যাবে বুঝতে পেরেছেন কিন্তু যখন এই দলিল পাওয়া গিয়েছে তখন আর ইস্তেহাদের কোন সুযোগ তা আপনি করবেন কেন আরেকটি যেমন কুরআনুল কারীমের মধ্যে আয়াতুল উযু এই আয়াতের মাধ্যমে উযু করার নির্দেশ দেওয়া হয়েছে ওয়া ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিক وامসহু বিরুউসকুম ওয়া আলতাকুম মিনাল কা'বাই যখন তোমরা সালাতের জন্য করে আল্লা সুবাহ করতেছেন মাটির প্রতি তোমরা ইচ্ছা করো উজু হিকুম তোমরা তোমাদের মুখমন্ডলকে মাসে করো ওই দিয়ে এবং তোমাদের হাতকে মাসে করো মিনহু ওই মাটি দিয়ে ওই মাটি থেকে মুখমন্ডলকে বসে করো হু তোমাদের হাত কে বসে করো কিন্তু বলেন কোন আয়াতের মধ্যে কোন কোথায় পর্যন্ত পর্যন্ত যাবে আর একদম বলতে পারেন যে না কোন পর্যন্ত যাবে না যাবে না এই জেরা বলা হয় আর বিভাষায় এটা নাম কি আর বিভাষায় এটা হল জেরা এটার নাম হচ্ছে নাম হচ্ছে দাহক এটা এগুলো হচ্ছে আসাবিয়া আঙ্গুল প্রত্যেকটার নাম ভিন্ন ভিন্ন এগুলোকে বলা হয় উন্মুলা এগুলোকে বলা হয়ে থাকে এখন তারা আরবি ভাষার বক্তব্য নিয়ে এসেছেন আল্লাহ তাহলে কবজি পর্যন্ত মশা করলেই এতটুকু যদি মশা করেন তাই মধ্যে তাই মোম শুদ্ধ হয়ে যাবে এটা একটা ইস্তেহার এটা একটা ইস্তেহার দ্বিতীয় ইতিহাস হচ্ছে বলেছে যেহেতু আয়াতুল উদু এর মধ্যে উদু আয়াতের মধ্যে বলেছে দুটাই কি ইসতেহাদ আর এই দুটা কথা কিন্তু এখানে বুঝার সুযোগ আছে কথা কি বুঝতে পেরেছে কিনা বুঝার কি আছে সুযোগ আছে তখন তোমাদের তাই এমন হবে ইলারি এই জায়গাটাকে রুস্ক বলা হয় না এমন এবং রুস্ক কাছে কাছে শব্দ এমন এই ইলার রুসগি তোমাদের মানে পর্যন্ত যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ পাওয়া গিয়েছে বুঝতে পেরেছেন এই জন্য আলী মোকাবিলি মোকাবিলি গ্রিস্টে যদি কোনো ব্যক্তি নিজে গিয়ে তাহলে তার এই মূলতের আমল এবং আবকিছুকে ধ্বংস করে দেয় এই তিনটি জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে হাওয়ানা প্রবৃত্তির অনুসরণ হাওয়া প্রবৃত্তির অনুসরণ করা প্রবৃত্তির অনুসরণ কোন অবস্থায় ইসলাম তাহলে তিনি হৃদায়ত থেকে মাহরুব হয়ে যাবেন আজকে তারাই করতে পারে না যারা সত্যিকার হবে কিন্তু কবজি পর্যন্ত মাসে করবো যেহেতু হাদিস পাওয়া গিয়েছে তখন আর ইস্তেহাদের কোন সুযোগ নেই এরপরে যদি কোন ব্যক্তি ইস্তেহাত করে থাকে তাহলে কিন্তু তার ইতিহাস বাতিল হবে সহি কথা হচ্ছে তার ইতিহাস গ্রহণযোগ্য আর অন্য কোন বক্তব্য করেছিলাফ বলতে মতবার্থক্যকে বুঝায় মতবিরোধকে বুঝায় কিন্তু এখানে মূলত ইত্তলাফ ইারা মিনিং হচ্ছে আপনি এক সিদ্ধান্ত দিলে আমি আরেক সিদ্ধান্ত দিলাম তাহলে ইস্তেলাফ হয়ে যাবে না ইস্তেহাদটা মূলত ইস্তেলাফ কে কি করে ইনক্লুড করে ইস্তেলাফ মধ্যে অন্তর্ভুক্ত করে তাই ইস্তেলাম এবং ইস্তেহার পরস্পর বন্ধু যেখানে ইস্তেহাদা দিয়ে আপনারা ইস্তেহাদ করেন সবাইকে এক কথা নিয়ে আসবে নাকি এক কথা বলবে না যদি নলেজ থেকে মূল উৎস থেকে নিতে পারে তাহলে কিন্তু এক কথা হয়ে যাবে কালকে এক লোক যদি মাসালা আমাকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পর আমি আমার যত জ্ঞান অনুযায়ী আমি আমার বক্তব্য দিলাম তখন তিনি আমাকে বললেন যে অমুককে জিজ্ঞেস করেছেন আমি বললাম না তাহলে বলে ঠিক হুবহু আপনি যে কথা বলেছেন আপনি যে কথা বলেছেন এই কথায় বলেছে আমি বললাম যে আমার সাথে আমার সাথে দেখা হয়নি কিন্তু মানে হতে পারে যে মানে যে উৎস থেকে বক্তব্য দিচ্ছেন সেই উৎস যদি ঠিক হয় তাহলে আপনার বক্তব্য কি হবে একটাই হবে বুঝতে পেরেছেন কিনা ইস্তেহারটা আপনার যদি উৎস ঠিক থাকে তাহলে কিন্তু সবার ইস্তেহার কি হবে একটাই হবে উৎস যদি ভুল হয় তাহলে আপনার বক্তব্যের মধ্যে মূল নীতি হচ্ছে দলিলের উপর আপনি নির্ভর করে ইতলাফ করবেন আন্দাজ অনুমান ধারণা ইত্যাদির উপর নয় যেমন আমি অনেকে আমাকে প্রশ্নও করে এরপরে আবার বলে যে ভাই আমরা দুজনেছি করার জন্য কেন ইস্তেলাভ করেছেন আপনারা কিসের কারণে ইস্তেলাপ করেছেন এই ইস্তেলাফের কোন প্রয়োজন নেই বুঝতে হবে ইস্তেলাভের মূল কথা হচ্ছে যে দলিলের উপর নির্ভর করে ইস্তেলাফ হতে হবে আপনার কাছে কোন দলিল নেই আন্দাজের উপর নির্ভর করে আপনি দলিলের উপর নির্ভর করে আপনাকে হতে হবে আপনি দলিল পেতে হবে প্রসঙ্গত একটি বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা অনেকে দলিল কাকে বলে এটা বুঝি না অনেক একটি আলোচ্য বিষয় কিন্তু মূল কথাটা আমি বলে দিচ্ছি নিয়ে আসলো এই যে দেখেন সে বুঝে নাই যে আসলে দলিল কে বলা হয় তাকে বুঝতে বুঝে মনে করছে সাদা আর কালো লেখা দেখলেই এটা দলিল দলিল কিন্তু এটাকে বুঝায় না দলিল হচ্ছে কখন দলিল হবে কখন দলিল হবে না এটা কিন্তু একটা দীর্ঘ বক্তব্যের বিষয় সেটা আমাদের এখানে আরো বিষয় না কিন্তু আপনারা যখন এখতে করবেন একটা মাসলো আমি ফতোয়া দিচ্ছি না বা এই বিষয়টি আলোচনা নয় মানে আমি উদাহরণের জন্য জিনিসটি আনছি সেটা হলো একবার আমি যখন অধীনে ছিলাম তখন মানে একজন আমি এই বিষয়ের উপর কয়েকটা বই লিখেছি পাঁচ সাতটা বই লিখেছি এবং এই বিষয়ের উপর আমার অনেক মানে পড়াশোনা আছে আমি আপনি কি ধারণা করতেছেন যে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আমি যেহেতু বই অনেক বেশি লিখেছি আর কিছু বললাম আর কথা বুঝেই নেই কি বলছি তারপর আমি অনুবাদ করে দিলাম তারপরে বুঝে না যে কি বলছি তারপর আমি বললাম যে এই মাসাল তখরিজুল কি। যদি এটার উপর না থাকে দলিল না থাকে বুঝতে পেরেছি কিনা আর সরাসরি দলিল থাকে দলটাকে অবশ্যই কি দিতে হবে দলিল দিতে হবে অন্যথায় আপনি আন্দাজের উপর বক্তব্য দিয়ে দিলেন আর বললেন যে আমরা এক করেছি এই ধরনের আপনি এক করেছেন সেটা জানতে হবে মূলনীতির উপর মূলনীতি আসলে আছে সেখানে মূলনীতি রয়েছে কোনো একা থাকে জানতে হবে কোন্তলাপ করেছে এবং আমি আপনাদেরকে বলি খুব কথা সেটা হচ্ছে এই কখনো স্তলা করেন নাই গতকাল আমাকে প্রশ্ন করেছিলেন কোথাও মানে সেটা হলো যে যদি কোন সম্প্রদায় অথবা কোন গোষ্ঠী অথবা কোন জনপদের লোক তারা নিশ্চিত কনফার্ম হয়ে যে তারা চান দেখে নেই তারা কনফার্ম হচ্ছে তারা চান দেখে নেই এবং দেখবেও না বুঝতে পারছেন কিনা তাহলে কিন্তু তাদের শ্রীলাম ভঙ্গ করাও যাইজ নেই মানে ঈদ করাও যাইজ নেই তাদের রোজা রাখাও কি নেই আমার বক্তব্য নাই যারা ইস্তেহাস করেছেন তারা কিন্তু মানে আলেন ছিলেন তাদের জ্ঞান ছিল তাদের ভুল করার জন্য অথবা লোকদেরকে বিভ্রান্ত করার জন্য তারা ইস্তেহাস করেন নাই ইমামাই আপনারা কি মনে করেন এত বড় ইমাম আমিও যদি মনে করি যদি কেউ বিশ্বাস করে থাকেন সে যার পেল এবং মূর্খাম রহমতুলাই এই জন্য ইস্তার করে নেই করেছেন বিধানগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য ভুল হয়ে গিয়েছে ইস্তাহ করতে গিয়ে হয়তো কোথাও দিন পাওয়া তখন দলিল ছাড়া দলিল বাদ দিয়ে ইস্তেহার করেছেন ঠিক না তখন বসলেন হাদিস গুরু যখন জানলেন তখন ইমাম মালিক রহমতুল্লাহকে বললেন যদি আমার সাথী আবুানি বা জীবিত তাহলে তার বক্তব্য থেকে ফিরে আসতো যেহেতু তার হয়ে গিয়েছে তিনি বুঝতে পারেননি বৃদ্ধি পেয়েছে আমরাই ঘুরা করতেছি সকল মুক্তি কেউ তাকে মুক্তি মনোনয়ন দেয় নাই অথবা কোথাও নিয়োগ দেয় নাই নিজেকে নিজেকে মুক্তি দাবি করে শেষ পর্যন্ত মানুষদেরকে বন্ধস্ত করার জন্য আমরা চেষ্টা করতেছি এই পদ্মের কাজ করুসময় কেউ করবেন না মেহের সকল উন্মার দায়িত্ব আপনাকে কেউ দেই নাই আপনি চেষ্টা করেন নিজের হেদায়তের জন্য সমস্ত মানুষকে হেদায়তার আপনি চেষ্টা করেন না যদি না থাকে কোরআন এবং অতিরিক্ত করে নিচ্ছে দলিলের উপর নির্ভর হচ্ছে না রামায় ইস্তেহার করেছেন তাদের দলিল ছিল দলিল উপর নির্ভরশীল ছিল দলিল যখন তাদের সামনে ছিল না তখন দলিল যখন পেয়ে গিয়েছেন তখন সেটা থেকে প্রত্যাবর্তন করে ফিরে চলে আসতেন এটা আমাদেরকে জানতে হবে দলিলের উপর নির্ভর করে আপনার এখতে লাভ হবে যদি দলিল না থাকে দলিল বিপক্ষে যে কোনো ধরনের আন্দাজ যেকোনো ধরনের ধারণা যেকোনো ধরনের কোন ভিত্তি এখানে দলিলের বিষয়টি ছিল খুবই কঠিন বিষয় কারণ আপনি মনে করেন যখন হাদিস সংকলন হয় নাই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন লোকদের কাছে চলে গিয়েছে উপায় উপকরণ গুলো সহজ হয়ে গেল এখন আপনি হাদিসের কিতাব গুলো খুব সহজে কাছে পাচ্ছেন হাদিসের সংকলন গুলো আপনি ইচ্ছা করলে সবগুলো আপনার কালেকশনে রাখতে পারছেন আপনার জন্য এটা সহজ হয়ে গিয়েছে অনুসরণ আমি সারা জীবন এটা করে আসলামীবনে কোনদিন হাত বুকুরি পর বাঁধি নাই এখন আমার বলতেছে হাত বুকুরি বলে বাঁধার জন্য বাবার সাহসটা কি তাহলে কি এত বাপদাদা চৌদ্দ আমাদের বাপদাদাকে একটা দিলির উপর পেয়েছি একটা অবস্থান উপর পেয়েছি এদের যেভাবে করছে এভাবে আমরা করব। কেন বাপদাদাকে আমরা বিভিন্ন অবস্থায় পেয়েছি বাপদাদাকে আমরা দোষারোপ করব না যারা আগে কাজ করে গিয়েছেন তাদেরকে দোষারোপে মেনে নিতে হবে আমি অতিরিক্ত করার কোন সুযোগ নেই ফলে চার নম্বরের যে কথা আমরা আলোচনা করছি সেটি হল ইস্তফিল দলিলের উপর হতো দলিম হতে হবে কোরআন এবং হাদিসের দলিল এর বাইরে কোন দলিম না হিদায়তেন এটা আমরা মানি না আল্লাহ আল্লাহ আর্শের উপর আছেন আর এই জাহেল বলতেছে তার মানে পছন্দ হয়নি তারপর বৃত্তির কারণে সে মেনে নিতে পারতেছে আর আর কিছু না এখন এর জন্য আমি মনে করি যে তার ইতিহাস এবং তারা এই বক্তব্যের জন্য তাকে দলিন দিতে হবে ঠিক না তাকে দিতে হবে কোথায় থেকে দলিন দিবে হয়তো আল্লাহর কিতাব থেকে দলিন দিবে অথবা সালত শূন্য থেকে দলিন দিবে এখন আল্লাহর কিতাব এবং আসলে সূন্যাদ দিয়ে দলিন দিচ্ছে যেমন অমুক বলেছে অমুক বলেছে অমুক হুজুর বলেছে অমুক বুজুর্গ বলেছে এগুলো দলিয়ে দিচ্ছে একবার হচ্ছে দলিলের প্রথম দিক হচ্ছে বক্তব্য পাওয়া গেছে সরাসরি দলিলের বক্তব্য পাওয়া গেছে যেমন ثم نص ওয়াকিমুস সালা ওয়া আতুস সাকা তোমরা সালাত কায়েম করো যাকাত দাও اكيد আর এর মধ্যে কোন গੁੰজাইস নিও স্পষ্ট কিছুই নেই আছে কি না এখানে কোন س কথা নস এটাকে বলা থাকে নস নস হচ্ছে মা লা সরাসি বক্তব্য এটাই নিজেদের দিচ্ছে এটাকে সুর পরিবেশে মন্তুখ বলা হয় থাকে একেবারে নির্দেশের অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটাকে মধুল বলা হয় যেমন আল্লাহ রব আহ বলেছেন তোমরা আমাদের কাছেও যেও না এখন এই বক্তব্য থেকে আপনি সরাসরি যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আল্লাহ তালা নামাজের কাছেও যেতে নিষেধ করছেন আমি কিন্তু আল্লাহ এখানে উদ্দেশ্য হচ্ছে তোমরা পান করলে তোমরা সরাত করতে পারবে না তোমাদের সরাতের অবস্থায় আগে পরে তোমরা আল্লাহ এটাকে বলা থাকে দূর মানে আয়াত বুঝায় এই ট্যাক্সট থেকে এটা বুঝানো হয়েছে ট্যাক্স থেকে ট্যাক্স অন্তর্নিহিত অর্থ অথবা মানে যেই মানে নির্দেশনা সেই অর্থ রয়েছে নির্দেশ যেটা রয়েছে নির্দেশনা রয়েছে এই নির্দেশনা মূলত ট্যাক্স এর মানে সমপর্যায় সুতরাং দলিনটা মূলত দুভাগে না নস অথবা অথবা মানে নসেটা বুঝায় সেটা এটা দুটাই হতে পারে কিন্তু এই দুটার বাইরে কোন ব্যক্তি যদি দলিল শুদ্ধ হয়নি তখন এই ইস্তেহারটা দলিল নির্ভর যদি না হয়ে থাকে দলিলের বিপরীতে একটাই বিষয় রয়েছে কোরআন দলিলের বিপরীতে যত বক্তব্য আছে সকল বক্তব্যকে বলে দিয়েছেন যে আপনার কাছে জ্ঞান আসার পরে তোমাদের কাছে জ্ঞান আসার পরে আসার পরে তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করো না অনুসরণ করার ইসলামের সামান্যতম কোনো সুযোগ নেই এটা হলো চতুর্থ মূলনীতি চতুর্থ মূলনীতি পর্যন্ত গত ক্লাসের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে তারপরও মানে গত ক্লাসের এইটুকু পরিশ্রম করা হয়েছে এই জন্য যাতে করে আমরা কি বিষয়ে আলোচনা করতেছি উদ্ঘাটন করতে পারেন এখন আজকের আলোচনার মধ্যে সত্যিকার কেউলাফ এর মূলনীতি সম্পর্কে জানেন মত পার্থক্য মতবিরোধের মূলনীতি সম্পর্কে জানেন তাকে এটা জানতে হবে এটা মূলনীতি প্রকাশিত হবে আর রুজু ইলাল হক সুপ্ত হক যেটি উদ্ঘাটিত হয়েছে সেখানে আপনাকে ফিরে আসতে হবে সেখানে আপনাকে বিরাজ হবে আপনি আর বলতে তাহলে আর ইস্তলাম কোন মূল্যই নেই ইতিহাদ করেছেন চরিত্রের বিধান নিয়ে তারা কোনো ঝুঁকি যখন দলিল তাদের কাছে স্পষ্ট হয়েছে তখন তারা তাদের বক্তব্য থেকে ফিরে আসছেন কোনো যুগে তারা আর বাতিলের উপর মানে বাতিলের উপর নিজেকে আহ মানে প্রতিষ্ঠিত রাখেন নাই অথবা বাতিলের উপর মানে গোল পা না ঠিক আছে আমি যেটা বলছি আমাদের মধ্যে দেখা যায় কিছু সংখ্যক বায়ু বন্ধু আছে হয়তো কোন কারণে ইস্তাহ করে ভুল বলে ফেলছে পরে প্রমাণিত হয়েছে ভুল এখন সে আর কি করবে এখন ডান বাম করে কিন্তু তারপরে মেনে নিতে আছি না যে বলুন নেই বাড়াবাড়ি করার যখন আপনার কাছে দলিল প্রমাণিত হয়ে যাবে তখন আপনি ফিরে আসবেন বলবেন না বাজান এটা আমি একবার আমাদের নিজের মাদ্রাসারী মহাদেশে কিছু মাথার মধ্যে জ্ঞান আছে বুদ্ধি সুদ্ধি আছে বুঝেন ভালো পর্যায়ের আলেন বসলাম বসার পরে দেখলাম এটাই ঠিক ফিরে আসলেন এতদিন পর্যন্ত যে আকিদার উপর আপনি আছেন সে আকিদার থেকে আপনাকে ফিরে আসতে হবে অন্যথায় ধরিলে ভিত্তিতে আপনাকে প্রমাণ করতে হবে এই ধরনের নেই বক্তব্য দিচ্ছে আল্লাহ আপনি যেটা বলছেন সেটা স্পষ্ট কথা সর্বত্র বিরাজমান মানে আল্লাহ সব কিছুর মধ্যে আছে ঠিক না না এর অন্য কোনো অর্থ আছে কি বলে তো এই মহাদ্দেশে কি জন্য এই ব্যক্তি কি জন্য ব্যাখ্যা দিচ্ছে তাকে কে দায়িত্ব দিয়েছে আমি হতবা ঘরে গেলাম তার বক্তব্য শুনে কোনো ব্যক্তি যদি ঘরের মধ্যে গিয়ে তার স্ত্রীকে বলছি হবে তালাক দিলাম বলতে চান তালাক দিলাম একথা দিয়ে আমি বুঝিয়েছি যে আমার জন্য বিস্কুট নিয়ে আসো এরকম ধরনের কথা বলতেছেন এটা আপনি তাহলে ঘরে ঘরে গিয়ে লোকদেরকে বুঝাতে হবে যে আল্লাহ বিরাজমানের অর্থ কি টিভিলের নিচু আল্লাহ আছেন এটা বোঝায় এটি পুকুরি আকিদা সর্বসর্মাদের সুতরাং ঘিরে আসেন বলে ভুল হয়ে গেছে আমাদের আমাদের ওলামাই কালাম বক্তব্য ভুল হয়ে গিয়েছে আল্লাহ সর্বত্র করার জন্য আপনি ভুলের এভাবে ব্যাখ্যা করা যায় এভাবে ব্যাখ্যা করা যায় এভাবে বুঝানো যায় দরকার কি বুঝানো তো দরকার নেই আপনার তো যেটা বুঝেছে সেটাই নিবে আপনি যেটা বুঝিয়েছেন সেটা বলে আমি এই বক্তব্যের মাধ্যমে আমার অন্তরে কি আমি কিচ্ছু বুঝি না কারণ আমি জানি না তো আমি তো অন্তরের খবর জানি না এটা আল্লাহ সুবাহ তারা জানেন আলিমুমবে জাতি সুদূর মানুষের অন্তর মধ্যে কি আছে সেগুলো সম্পর্কে তিনি পরিজ্ঞাত তিনি জানেন কিন্তু আমি কিচ্ছু জানি না সুতরাং আপনার বক্তব্য হচ্ছে বক্তব্য তার সামনে আল্লাহ রাবুল পক্ষ থেকে একজন সংরক্ষণকারী একজন হেফাজতকারী রয়েছে এরা হেফাজত করে যাচ্ছে সুতরাং এর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন এর জন্য আপনাকে করতে হবে দুনিয়ার মানুষ কিচ্ছু জানে না তাই একথা বলছি যে যদি ভুল হয়ে যায় কোন আলেম সেই আমি আপনি কি মনে করেন যে পৃথিবীর মানে যে সমস্ত আলেমরা আছে আমাদের মসজিদে ইমামশাহুজুর বলছে আরে ইমাম সাহেব কি আসমান থেকে নাজিল হয়েছে আর এই কারণেই তো মূলত সমস্ত ওলামায় তারা একমত পোষণ করেছেন সেটা হলো যদি কোন আলেম যদি কোন জ্ঞানী ব্যক্তি সৈয়দ কোন ইস্তেহার করে সেই মুস্তাহিদ ব্যক্তি সুতরাং আপনি যখন একমত হয়েছেন শুদ্ধ হইতে পারে ভুলও হতে পারে তাহলে আপনি ভুলটাকে মেনে নিচ্ছেন না কেন বলে আমার ভুল হয়ে গেছে আমি ইস্তাহাত করেছি আমার ভুল হয়ে গিয়েছে মেনে নেন সহজ কথা কত রকমের মানে তাই ইসলামী আর কত রুমের মানে তাই চাপে চি করতেছে শুধুমাত্র আল্লাহ সর্বত্র বিরাজমানকে শুদ্ধ করার জন্য সে দায়িত্ব আর এই পাবেন যেখানে আল্লাহর সুমানা নির্দেশ দিয়েছেন আল্লাহুল আলমিনের জাত যে তিনি কোথায় রয়েছেন সুতরাং এখানে হাইয়া অমুকে কি বক্তব্য দিয়েছে অমুকে কি বক্তব্য দিয়েছে এগুলো কিছুই আলোচনা করার দরকার নেই এখানে কোন ব্যাখ্যা করার দরকার নেই তাই যখন দলিল এসে যাবে তখন কিন্তু ইমাম রহমতুল্লাহ রায় বলেন যে আমি আমার জীবনে দুটো ব্যক্তির সাথে শরীয়তের মাস নিয়ে আলোচনা করেছি তার কাছে যদি এম থাকে আইন থাকার কারণে আমি দেখেছি হক কবুল করে নেই হক কোবল করে নিতে হলে আপনার কাছে আলো থাকতে হবে আপনি দেখতে হবে যে হ্যাঁ এটা সত্য বুঝতে পেরেছেন কিনা অন্ধকার যদি থেকে যায় আপনার সামনে তাহলে আপনি হক দেখবেন না চোখ আছে শুধু চোখ দিয়ে দেখা যায় না আপনি চোখ দিয়ে দেখা যায় না চোখের সামনে যদি অন্ধকার নিয়ে আসা হয় তাহলে চোখ দেখবে চোখের সাথে চোখের সাথে আলো দিয়ে তারপরে চোখ দেখে অন্যতায় চোখ দেখে না আপনার কাছে চোখ আছে ঠিক আছে কিন্তু বাট আলোটা নেই এই আলোটা আপনার কাছ থেকে যদি শরীরে হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাবেন এইটা হচ্ছে আলো আপনার যখন আপনার সাথে কোন বিষয় নিয়ে করার জন্য আসে তখন আপনি তার সাথেও ফালতু বিতর্ক করে আর আমাদের সাথে আসে বিতর্ক করার জন্য আপনি কি আসলে জানার জন্য বিতর্ক করতেছেন নানের বিতর্কের জন্য বিতর্ক করতেছেন সেই ব্যক্তি বিতর্ককে এড়িয়ে চললো ছেড়ে দিল বিতর্ক করার মত হক তার আছে মানে প্রতিষ্ঠিত বিতর্ক করতে পারে যদি এই অবস্থায় কোন ব্যক্তি তার এই বিতর্ককে ছেড়ে দেয় আল্লাহ রাসুল আমি তার জন্য বিতর্ক করার জন্য আমাদের একজন লোক আছে বলে আসেন বহসের ঘোষণা দিলাম কাল কি কালকে না কাল কি তো এক বইয়ের মধ্যে দেখলাম যে বইয়ের লেখক রহমতুল্লাহ আল্লাহ করল প্রথম লাইনটা আমার এই বইয়ের মধ্যে আমি আমি বই পড়ার মতো আমার সময় হয়ে। নাই আমি যদি উল্টে পেজে দিতে প্রথম পেজে যে তথ্য দিয়ে সেটা বলল কেন আমরা মানে এত কি মানে মানে মনে হয় যেন একেবারে ধোয়া তুলসী বা হিন্দুদের আখিদার মতো থাকে আমরা মনে হচ্ছে এই পর্যায়ের মানে চিন্তা করবেন না কোন দরকার নেই আপনি আপনার দিন নিয়ে থাকেন আপনার দিনের উপর আমার কোনো কথা নেই আমার দিন হচ্ছে কোরআন এবং শুননা যেটি মাহমুদ ইসলামের কাছে রেখে গেছেন সেটি আপনি এবার আপনার দিনটি আমি তো জানি না সুতরাং আপনি আপনার দিন নিয়ে থাকেন কোন নেই আপনার সাথে আমি যাবো কিছু এখানে দলিত যখন জাহির হয়ে যাবে তখন সেখানে ফিরে আসত এবার সাফি রহমদুল্লাহ বলেন তাই যাদের কাছে যাদের সাথে আমি মনাজারা করেছি আলোচনা করেছি সেটি হল এই কোন আলেম ব্যক্তি অথবা কোন ব্যক্তি যদি কোন মাসালার মধ্যে পড়ালেখা করার পরে তার কাছে কোনো বিষয় স্পষ্ট হয় আপনি একটা মাসালা নিয়ে পড়লেন করার পরে আপনার কাছে স্পষ্ট হয়েছে যে এই মার্শাল আর্টের মধ্যে আসলে মানে এই বক্তব্য বক্তব্যকে সেখানে অনুসরণ করা তার জন্য দায় বুঝতে পেরেছি যেটা আপনি নিজেই পড়াশোনা করছেন পড়াশোনা করার পরে আপনার কাছে স্পষ্ট হয়েছে আপনি চেষ্টা করে জানতে পেরেছেন এটা হলো ইরাজাহার दलानित चिंता दलन जुग्य नारूल नीति के তাই যখন আপনার কাছে হক প্রমাণিত হবে তখন আপনি হকের অনুসরণ করবেন এখানে মাঝাবের অনুসরণের বিষয়টি আর অবশিষ্ট থাকবে না কারণ হলো। একজন অথবা স্বামী লিখেও যিনি তিনি বলেছেন বুঝতে পেরেছেন সুতরাং এদেরকে ডানত কোন মাস আলোর মধ্যে কোরআন হাদিস অনুযায়ী যদি আপনার কাছে দলিলের ভিত্তিতে প্রমাণিত হইটা হক তাহলে আপনি সেই হকটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করবেন এবং সেদিকে ফিরে আসবেন এই মূলনীতির মধ্যে সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যদি কাছে স্পষ্ট কিন্তু যদি সূর্যদের কোন দলিলের বিষয়ে আপনার কাছে কনফিউশন থেকে যায় সন্দেহ থেকে যায় ঠিক আছে এটা হতে পারে যেমন দলিলের ব্যাপারে সন্ধি হান একদল মনে করে থাকেন যে নিজের সলাপ হবে এই মর্মে আবার সেই মুখারি এবং মুসলেম সহ অসংখ্য আজিজের কি দাবির মধ্যে রয়েছে যে রসুল সাল্লাম ইদে আদায় করেছেন বাহিষ আমাদের বর্ণিত হয়েছে এই ধরনের কনফিউশন যদি তারা এসে যায় তখন সেই ব্যক্তি আল্লাহ রাসুল সালের সাহাবিরা কি আমল করে আসছেন সেটার উপর চলে যাবে যেহেতু এখানে একটা আছে বুঝতে পেরেছে কিনা কিছু লোক একটা লাভ করেছে আরেকটি বার সারা আলোচনা করলাম সেটা হল উম গরু ওই হিসেবে মধ্যে ভাগে যে কোরবানি করা হয় অংশ মানে শরীরে যে কোরবানি করা হয় তাকে এই শরীরে আলেনদের মধ্যে এই ধরনের কোন্তলাপ হয়নি আখরিনের মধ্যে কিছু সংখ্যক লোক নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা প্রকাশ করার জন্য ইফতলাপ বের করেছে ফালতু ইস্তলা মমতা কান্দিবীনদের মধ্যে শুধুমাত্র একজন আলিম উল্লেখ করেছেন আমার যারা আছে আর মত আখদের মধ্যে মানে পরবর্তী সময় এই লোকরা এই নিয়ে এসেছেন যাই হোক অংশীদারের সাথে কোরবান করার শরীরকে কোরবানি করার মাথার এখন এই এফতলাপ যদি হয় দলিল যদি তার কাছে স্পষ্ট থাকে তাহলে সবাই প্রযুক্তি রয়েছে আল্লাহ রসুল কি করেছেন সেটা খোঁজে সাহাবিদের আমল সাব্যস্ত হয়েছে তারা শরীরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কোরবানি করেছে সাব্যস্ত হয়েছে সুতরাং আর এখানে তাই যদি কোন কারণে মুস্তাহেদের কাছে কোন মুস্তাহেদ আল্লাহ রাসুল কিন্তু সে হকে বসতে পারবে সেটা সে জানতে পারবে অন্যথায় দলিনের উপর মানে কনফিউজ থেকে কিন্তু কোন আমল করা যাবে না কেন আমল করা যাবে না কারণ আপনি তাহলে আপনি আমল করতেছেন এটা আল্লাহ এবং তারা চুলের কাছে লঞ্চ করে যেহেতু আপনি আসলে জানেন না যে আপনি কি হক আমল করতেছেন না বাতিল আমল করতেছেন আপনার সরাস হচ্ছে না সরাস হচ্ছে না এই ধরনের কনফিউজ হয়ে থাকার কোন সুযোগ নেই যেহেতু আপনি দলিলের উপর নির্ভর করলে হয়তো দলিলের উপর নির্ভর করবেন যদি পাওয়া যায় আর যদি আল্লাহ রাসুল সমাধান কি আছে বলে দেওয়া হয়েছে সেটাকে আপনি গ্রহণ করতে পারবেন এই মূল্যির মধ্যে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই ক্ষেত্রে কোন মুস্তাহিদের জন্য জায়জ নেই অথবা কোন সাক্ষী নেই অথবা কোন ব্যক্তির জন্য গবেষণা করছেন তার জন্য মানে হক জাহির হওয়ার পর দলিল জাহির হওয়ার পর সেটাকে অস্বীকার করবে এটা তার জন্য জায়জ নেই কারণ দলিল আপনার কাছে জাহির হওয়ার পরে যদি আপনি দলিল অস্বীকার করেন তাহলে আপনি সত্যিকার অর্থে এক লোকের সাথে আমার একটা ইস্তেলাফ হয়েছে কি ইস্তেলাফটা হয়েছে আমি সে বলছে রাসুল সরকার নুরত তৈরি আর আমি বলছি রাসুল সুরত তৈরি নয় তখন رسول الله صلى الله عليه وسلم نور الطير الله يقول القرآن مدى سبس تقول إنما أنا بشرو مثلكم يوحى إليه أبي بولون إنما أنا بشرو مثلكم يوحى إليه عمي تو مدرمو تو مانوش عمارك سيؤهياش القرآن مدى الله تعالى بولا دي سمي عمي تاكي إياع الدلام أخوان شو بولنا عمي إتعالي ريكتنا إتعالي ماننا إشدنا أخوان شو بكتك عفر وبتنا أبي كي مانو قولنا সে কোরআন আয়াতের অর্থ মনে করতেছে না তার ভুল তো এখানেই কোরআনে সে বুঝে নেয় কিন্তু সে কোরআন আয়াত করে নাই আপনার বক্তব্য অস্বীকার করেছে বুঝতে পেরেছেন কিনা এখানে দুটো মধ্যে পার্থক্য করেছে। আমার তো খুব তাড়াতাড়ি কাঁধের বানায় ফেলতে কাঁপের বানায় যার নামে একবার ঢুকাই দিচ্ছে মানে বেগ পর্যন্ত নিয়ে গেছিল সেটা আমি আমাকে টেলিফোন করে আমি থামেন থামেন এত তাড়াতাড়ি করে নাই আমার কেউ অস্বীকার করছে আমার বক্তব্যকে অস্বীকার করছে যেহেতু আমার আকিদার দ্বন্দ্ব আছে তোমার কা তার মানে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভুল বুঝতে কি না তার সাথে আমার বুঝির মধ্যে ভুল তার কথাটা বক্তব্যটা ভুল কোন শুনতে হয়নি তার এই ভুল কোন শুনতে কিন্তু তার এই অস্বীকার করাটা মূলত অস্বীকার সেটা হলো এই কোন ব্যক্তি যদি তার কাছে কনফিউশন থেকে যায় কনফিউশন থাকার কারণে সে ব্যক্তি যদি কোনো দলিলকে কে বলে যে না এই দলিল আমার কাছে গ্রহণযোগ্য নয় তাহলে সে দলিল অস্বীকার করলো না সে কাফের হবে না বুঝতে পারলাম কিনা হ্যাঁ সে ধরিল কষ্ট কাফের হবে না কারণ কুফুরি হতে পারে কুপুরি কখন হবে সরাসরি সে যদি বলে যে না আমি আল্লাহ আসলে এই হাদিসই মানি না তাহলে কিন্তু এটা কুপুরি বুঝতে পেরেছেন কিনা এটা হাদিস ঠিক আছে কিন্তু যদি সে হাদিস স্বীকার না করে বলেন এই হাদিস শুদ্ধ নয় তাকে কুফুরি বলার সুযোগ নেই কিন্তু যদি দলিল স্পষ্ট হয়ে যাওয়ার পর সে দলিল মেনে নিয়েছে কিন্তু সেটাকে অস্বীকার করেছে তাহলে তার এই কাজটুকু কিন্তু শুদ্ধও নয় এবং এটা কুফুরি হবে যেহেতু সে দলিল বরং মুফতি সাহেবের কথা যে মুক্তি সাহেব কথা বললাম ওই মুফতি সাহেব কালকে বলতেছে যে ইমাম বোখারি তো লাল মৃত্যুর চুয়ান্ন বছর পর বোখারি সাহিব রেখেছে সুতরাং প্রশ্নই আসে না যে বোখারের হাদিস আমরা গ্রহণ করতে করি কারণ আবু হানিফ রহমতুল্লাহ আগে আলম ছিল না ছিল না এই সমস্ত ফালতু মানে যুক্তি দিয়ে আপনি মানে চুয়ান্ন বছর বেশি হলেই তার কথা গ্রহণ করা সারা পৃথিবীর সমস্ত ওলামাই কলাম সমস্ত ইসলামের যত মানে মুসলিম উম্মা সবাই ইমাম বোখাই বোখাই সহিপারে অথচ আপনি এসে বলতেছেন যে ইমাম বোখাই অহমদুলাই মাহিন্দ চুয়াল্লিশ বছর পরে আসতে এখন তার বক্তব্য কেন চুয়াল্লিশ বছর পরের ব্যক্তির বক্তব্যতা বলছেন হাদিস সংকলন করেছেন হাদিসের খেজমত করেছেন চুয়াল্লিশ বছর পরে হোক আরো দুই দিয়ে সবগুলো চিন্তা করতেছি মানে আমরা মনে করতেছি যে আগে আসছেন এই জন্য তিনি মানে এইভাবে আজম হয়ে গিয়েছেন ব্যাপারটা আগে আসলে আগে পাবেন এখানে এই সিস্টেম এ চলতেছে না এর আগে আরো অনেকে গিয়েছে দেখা করেছে জান্নাতামে গিয়েছে কিনা কাছের মানুষ আবুল তালে জাহার নামে গিয়েছে আব্দুল রহজা আবুল আহ কাছের মানুষ আপন চাষা জাহান নামে গিয়েছে সুতরাং আপনি কি বলতে চাইবেন আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে দলিল এখানে সবচেয়ে বড় বিভ্রান্তি যে আমরা উল্টাপাল্টা করে বেরেছি গোল বাক্যে সাধারণ বিভ্রান্ত করার জন্য এখন এগুলো শুনলে আপনি হয়ে যাবেন যেগুলো উত্তর মানে মানে একজন লোকের জন্য মানে আল্লা সুশ্রম বলেছেন এটা হচ্ছে হাতের উপর জ্বলন্ত অঙ্গার না জ্বলন্ত হাতের উপর অঙ্গার রাখা ঠিক কঠিন হকের উপর থাকা আরো কিছু কথা রয়েছে সে কথাগুলো আলোচনা করবো হাজা আলহামদুলিল্লাহ না দিলেই বল স্বামী যদি রাগান্বিত হয় স্ত্রীকে এক মল তালাকলে ওই স্ত্রীকে রাগের মধ্যে কোন তালাক এবং কোন হয় না প্রযোজ্য হয় না সুতরাং কোনো ব্যক্তি যদি রাগ করে তালাক দিয়ে থাকে তাহলে তার তালাক মূলত সুন্দরভাবে ভালো করে তারা দিয়ে দিবে অসুবিধা নেই কিন্তু রাগের মাথায় রাগ চরম রাগ করে যদি কেউ তালাক দিয়ে থাকে তাহলে তালাকু গ্রহণযোগ্য নয় এছাড়া যখন আমি সিরাজনগর না কনগর সেখানে আপনি তো তারাক দিয়েছেন কিনা বলছেন না তা দিন বলেন আপনি যেভাবে রাগ হচ্ছেন সেভাবে তো মনে হচ্ছে তারাক দিয়েছেন এই জন্য বলছি আর কি দেখলো আচ্ছা রাগ করে যদি কেউ ঘরের মধ্যে আগুন লাগাই যায় তাহলে ভিন্ন জিনিস কথার বিধান আর কাজের বিধান এক নয় কোন ব্যক্তিকে হত্যা করা আর আমি তোমাকে হত্যা করব এ কথা বলা এক জিনিস কিনা এক কথা এগুলো আপনি হত্যা করলেন সেটা তাই একই মাপকাঠি নয় আপনার ক্লাসটা ভুল হয়েছে এই জায়গায় বুঝতে পেরেছেন কিনা কেসটা কোথায় ভুল হয়েছে যেহেতু বক্তব্য রাগের মাথায় যখন আসবে তখন এটা বক্তব্য হয় না শরীয়তেটাকে বক্তব্য হিসেবে গ্রহণ করেনি এই জন্য রাগান্বিত হয়ে গেলে কোন ব্যক্তি কোন বক্তব্য দিলে সেটা ওই ব্যক্তির বক্তব্য চলে যাক আমাদের লোকের দিয়ে এরপরে আমার কাছে আসে কি জানি এত প্রতিদিন মানে মানুষের বিরক্ত আবার এসে বসে রয়েছে দুই আমি তারাক দিয়েছেন দৌড়াই আপনি আবার ফিরে আসছেন কি জন্য এখানে আগে তালাকি আর আমাদের সমস্যা হচ্ছে মানে এটা একটা খেল তামাশার মতো গ্রহণ করেছে শুনে বিধান সম্পর্কে বুঝে না তালাক সম্পর্কে বুঝে না একটা তামাশার মতো পেয়েছে খেল তামাশা করতেছে আর কিছু বলতে পারেন ইমাম তাবিজের তাবিজের তাবিজের ও ব্যবসা ব্যবসা করে তাদের বীজে নামাজ হবে নামাজ হবে তাবিজের ব্যবসা করলে আর কিছু করবে ভাই আমার আপনার জন্য আমি যদি আমার মাসে দশ লক্ষ টাকা ইনকাম আপনি আমার এই লক্ষ টাকা নষ্ট করে দিলেন আমি কি করতে পারি না আবিষ্কার করে নিয়েছে এটা একেবারে শিরকি কাজ এই শিরকির কারণে সে ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তার পিছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে নিদর্শন রয়েছে আশা তুসা আর কে আমাদের আলামত গুলো দেখে দিবেন কে আমাদের আলামত গুলো দেখে নেবেন এবং সেটি অনেক পরবর্তী সময়ের বিষয় এটা নিয়ে আপনাদের গবেষণা করার দরকার নেই দেখা যায় যে মনে হয় যে অনেক অপেক্ষা করে আসছে আলামত বলেছেন কি আমাদের বুঝতে পেরেছেন এর জন্য অপেক্ষা করতে আমাদেরকে বলে নাই উম্মত কে সতর্ক হতে এটা বলেছেন বুঝতে পেরেছেন আপনি এর জন্য অপেক্ষা করে বসে থাকার দরকার নেই এগুলো চিন্তা মাথার মধ্যে আসুন তারপরে আপনি দেখবেন যে আপনি সবাই বলবে কিন্তু আর কিছুই না ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই নিদর্শন দেখা যাচ্ছে কোরআন হাদিস কোরআন মহাদিসের মধ্যে এই নিদর্শন একেবারে স্পষ্ট মানে কিয়ামতের আগের ঘটনা এখনকার সময় নেই জাতীয় হিন্দুদের বিভিন্ন গিয়ে দেখেন সকাল বেলায় ফুল এনে কবরের মধ্যে দিচ্ছে এবং এটাই তাদের কাছে পূজা আর এটা একই পূজা তাহলে দুটোর পার্থক্য কোথায় এটা মধ্যে পার্থক্য এটি যে পূজা কোন সন্দেহ নেই এটা একটি ধর্মীয় পূজা এবং ফুল কিনা এটা হচ্ছে ফুল ফুল দিচ্ছেন কি জন্য এটা ফুলটা কি করবে ফুল কি করবে সেটা সন্ধ্যা মানুষ হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য আছে কি এই ব্যাপারে পরিষ্কার ধারণা দিলে উপকৃত হবো হাদিস এবং সুনার মধ্যে পার্থক্য রয়েছে নেই যদি কেউ বলে থাকেন তাহলে তিনি বুঝেন নাই কোন ধরনের গরম নেই শুধু ওই মিথ্যা হাদিস যেগুলো আছে বানাওয়াট সেগুলোর মধ্যে গরম থাকতে পারে আসসালাম আলাইকুম সৈদর জানাবেন কি লিখছেন শ্রীজাত শুক্র সম্পর্কে জানাবেন আল্লাহ রাবুল আলমের শুক্রিয়ার জন্য যে শ্রীদা দেওয়া হয়ে থাকে এটা হল শ্রীজাত শুকর এবং এটি শূন্য যদি কেউ কোন নিয়ামতের কথা তারা ইয়াসিন দিয়ে প্রতিদিন পাঁচ রক্ত নামাজ করা যাবে কি করেন সাতটি বিভিন্ন পরিবারের মানুষ মিলে যে একটি গরু কোরবানি দেয় এটা কতটুকু ঠিক হ্যাঁ সাতটি পরিবারের সাতজন লোক অংশগ্রহণ করতে পারে মধ্যে একটি সম্পূর্ণ সুন্দর দ্বারা সাব্যস হয়েছে জাহের আব্দুল্লাহ মণ্ডি দ্বারা হয়েছে টাকা রাখলে বা কোনো লেনদেন করলে কোনো কিনা বুঝতে আছে কিনা সমস্যা কি সমস্যা হবে না কিন্তু ইসলামিক ব্যাংক তারা এই কথা দাবি করছে ঘোষণা করছে যে তাদের লেনদেন গুলো সুদমুক্ত এবং ব্যাংকিং সিস্টেমে তারা ঐক্যমতে হতোয়া দিয়েছেন সমস্ত অলামাইকার ঐক্যমত হতোয়া দিয়েছেন বাবা মা সম্মানিত এখন প্রশ্ন হলো বাবা মা যদি বোন ছেলে মেয়েকে সম্পত্তি কোন ছেলে সম্পত্তি বন্টনের সময় কম বেশি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় নেই যদি আপনি সম্ভব হয় তাদেরকে কারো মাধ্যমে বুঝান যে আপনি এই অন্যায় করে যাবেন না তাহলে আপনার আঘাত নষ্ট হয়ে যাবে একজন সন্তান হিসেবে তাকে এই বিষয়ে সতর্ক করা আপনার জন্য যাই কিন্তু বাবার ঘাট ধরে মানে ধাক্কা দিয়ে আপনার জন্য যাইজ নেই বুঝতে পেরেছি কিন্তু এই কাজের জন্য সে আমাদের জন্য আটকা পড়ে যাবে জুন এই জুন যাইজি ইসলাম সেরকম সালাম আলাইকুম আমার প্রশ্ন হলো যে জন্মদিন পালন করা হারাম আপনার পুত যে হারাম হবে সব কিছু হারাম আমি শুনেছি যে গীতির তার গুলা হবে তবে যে নিবে সে যদি হাদিয়া আপনি হারাম বলতেছেন নাকি নেওয়াটা আপনার জন্য বই যাবে না এই জমি ইসলামী সৈয়তের মধ্যে একটা অপসংস্কৃতি কুসংস্কৃতি এই কাজ যাদের এই সংস্কৃতি সম্পর্কে যাতে জানা তারা যদি কাজ করে তাকে সত্যি বলেছেন যে হারাম একটা অপরিহার্য বিধান এখানে শেয়ার করবেন না এখানে গিফট দেওয়াও ঠিক না গিফট নেওয়াও ঠিক না এখানে যাওয়া ঠিক না এগুলোর মধ্যে নিজেরা অংশগ্রহণ করবেন না মেহরবানি করে কারণ এভাবে আমরা আস্তে আস্তে শেষ পর্যন্ত কার কার কত পালন আমার মনে কর্ম জন্ম আপনার দিন তো হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আপনি এই দুইশো কোটি লোকের জন্মদিন পালন করবেন কিভাবে আপনি ফালতু এই সমস্ত জিনিস মূলত এগুলো কোন সংস্কৃতি না এগুলো নামে মানুষদেরকে পাগল বানানো হচ্ছে না আল্লাহ এটাকে সুন্দর করে দিয়েছে এত ডেকোরেট করছে কে কে এত সাজিয়েছে এটাকে শৈতান স্যার না শৈতান স্যার আর কেউ না আমরা বাপ মাত্র করে না কোনদিন আপনি কেন করতেছিলেন এটা এই জন্য করতেছেন যেহেতু শয়তান আপনার উপরে সেভাবে করেছে ইসলামিক কালচারের পরিপূর্থী সর্বপ্রথম খ্রিস্টানরা যেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে পালন করা শুরু করেছে সর্বপ্রথম তারপরে খ্রিস্টানদের এখান থেকে আবিষ্কার হলো ছয়টি জন্মদিন এটা আবিষ্কার করলো ফাতিমি ওবায়দি যারা আছে তারা মিশরে বুঝতে পেরেছেন না। আল্লাহ সুস্মীন জম্মুদিন আলির জম্মুদিনের জম্মুদ্দিনের অনুষ্ঠানে কোথাও গিয়েছে এর কোন দলিল ছিল না তারা এটাকে ঘৃণা করতো আস্তে আস্তে করে মুসলমানদের মধ্যে ঢুকলো এরপরে ইরাকে এসে পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশ ইদিশনে এবার সুন্নিরা এই তোমরা আমি আর রাসুলকে ভালোবাসো না রাসুলের ভালোবাসা তোমাদের অন্তর মধ্যে নাই রাসুলের জন্মদিন পালন করো না অন্তর্কে মিলাদু রাসুল করোনা এবার আস্তে করে ঢুকে গেলো মুসলমানরা এবার এই মিলাদ এর মধ্যে অংশ অন্তর্ বুঝতে এবার শৈতান মুসলমানদেরকে তো মানে এই মিলাদ দিয়ে যথেষ্ট করতে পারলো না এই মিলাদ যথেষ্ট হচ্ছে না এখন আপনার বাপের মিলাদ পুতের মিলাদ ছেলের মিলাদ নাতির মিলাদ মিলাদ যখন শেষ করলো শৈতান জন্মদিনের জন্মদিন অমুকের জন্মদিন গাছের জন্মদিন মাছের জন্মদিন এবার আমার দুজন যেগুলোর জন্মের কোন ইতিহাস নেই জন্ম বলতেও নেই এগুলোর জন্মদিন একসঙ্গে শব্দ করে যে মনে হয় তাদের জীবন কষ্ট হচ্ছে এভাবে আজান শেষ হওয়ার একটু আগ পর্যন্ত তাদের এ কান্নার চলতে থাকে এর কোন সম্ভাব্য ব্যাখ্যা আছে কি বলেছেন কুকুর কখনো কখনো তানকে দেখতে পায় এবং ঘেউ কুকুর করে এমনি যা দেশ হাঁকি তার সোনার মধ্যে বর্ণনা করেছে সোনাদের দিক থেকে বক্তব্য রয়েছে সোনারটা মানে গ্রহণযোগ্য কুকুরে নিয়ে বক্তব্য রয়েছে কুকুর বিভিন্ন কারণে করতো কখনো কখনো আল্লাহ আজাব দেখলো মানে আল্লাহ জীবনে চিৎকার করতে পারে এত গবেষণার দরকার নেই সেটা ব্যাপার উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে ইস্তা ইলাসমা অর্থ কিওয়া ইসলামা হলো মানে আসমান সৃষ্টির জন্য আল্লাহ তারা ইচ্ছা পোষণ করেছেন সেটা ইলাহ দিয়ে যদি বুঝায় তাহলে এই ইস্তে অর্থ ইচ্ছা পোষণ করা আইনসমকে উজ্জীবিত করা এহিয়া উলুদ্দিন নামটা খুব সুন্দর কিন্তু ইমাম রহমতুল্লা আবু হামেদ গাজী রহমতুল আলাই এই বইয়ের মধ্যে অনেক দুর্বল হাদিস অনেক মিথ্যা হাদিস উল্লেখ করেছেন হাফেজ সেখানে বের করেছেন হাদিসের কিতাব থেকে সেখানে প্রায় দুই হাজারের অধিক মিথ্যা এবং দুর্বল হাদিস রয়েছে দুই হাজারের অধিক মিথ্যা এবং দুর্বল হাদিস রয়েছে সুতরাং এই কিতাব পড়তে আগে আপনাকে ওগুলো কি করতে হবে ওগুলোর জ্ঞান নিতে হবে অন্যথায় এগুলো বললে বিভ্রান্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন ভুল হয়ে যেতে পারে এজন্য সতর্ক করে দিলাম যেহেতু আরো তাহকিক হয়েছে এবং সর্বশেষ তাহকিকে এর যে কিতাবের যে বক্তব্যগুলো রয়েছে এগুলো নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে এ বিষয়ে একটা সরাও একটা রয়েছে সরাও মানে এই কিতাবটি পড়ে না পড়ার সমস্যা হচ্ছে পড়া পড়ার দরকার কিন্তু না আর বাকি সতর্ক থাকতে হবে যে এর হাদিস গুলো সমস্ত কথা রয়েছে সেগুলো গ্রহণযোগ্য আর যেগুলো শহীদ সেগুলো গ্রহণ করবেন না সবগুলোর আল্লাহ সবচেয়ে বড় নূর নূর তো দিয়েছে নাই যে নূর নিয়ে রসুল সালাম আসছেন এর সে বড় নূর আর কি আছে কিতাব কোরআনে কেটে তো নূর এই নূর নিয়ে তো তিনি আসতেন আপনি যদি বলেছেন কোন নূর দিয়েছে কিনা নূর তো নিয়ে হেদায়তের নূর তিনি নিয়ে আসছেন তিনি হেদায়তের এই আলো দিয়ে তো গোটা বিশ্ববাসীকে আলোকিত করেছেন গোটা বিশ্ববাসীকে আলোকিত করেছেন সুতরাং কোরআনিকারী হচ্ছে নূর আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট কোরআনের কথা বলে দিয়েছে কোরআন হচ্ছে যিনি অন্ধকার এবং নূর কে সৃষ্টি করেছেন এটা আল্লাহর মাখলুকে অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন কিনা এটা আল্লাহ নূর বলতে যেটা বুঝায় সেটা নয় এটা মাখলুক মাখলুক সৃষ্টি যেগুলো আল্লাহ রব আিন রসুল সাল্লা সাল্লামকে দিয়েছেন সেগুলো হচ্ছে হিদায়তের নূল আল্লাহ তালা যেটা দিয়েছেন মফলুক সেটা কিন্তু কোরআন কারিমের পার্থক্য হচ্ছে এখানে যে কোরআনটা মূলত পুরোটাই আল্লাহর কিন্তু মফলুক নয় এটা হলো নয় এটা আল্লাহ তালা সৃষ্টি এটা আল্লাহ তালা সিফাতের সাথে সম্পৃক্ত কোরআন এবং এই মখলুকাতে মধ্যে পার্থক্য হচ্ছে এখানে মখলুকাতে যে নূর সেটা কিন্তু কোরআনের নূরের সাথে এরকম নয় কোরআনের নূরটি হচ্ছে এটা আল্লাহ আলমের কালাম আল্লাহর সিফাতের সাথে আমার হুকাতের নয় এটা আল্লাহ তালা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত শেষ আবন আলহামদুলিল্লাহ